اللهم محمد رسول الله محمدون رسول الله ارجو رضاك يا السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وحده পৃষ্টিভি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের নিয়মিত আয়োজন আকিদা ইসলামী আকিদা এ পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা এই বিষয়ের আলোকে আপনাদের সামনে পর্বভিত্তিক অনেকগুলো আলোচনা ইতিমধ্যেই পেশ করেছি আমাদের আলোচনা চলছিল ইমান বিষয়ক এই আলোচনার উপরে ইমানের आठ ट शर्त कैलेमार आठटी शर्तने उपस्थापन करन मध्य छयटी शर्त इतिमदे आलोचना कर सप्तम शर्तने आलोचना करते चाटा हल एन केत्मसमर्पण ये आत्मसमर्पण करते हैं आनुगत्यर सजक आलोके आलोचक মন্ডলীর কাছ থেকে জানবী এবং কাছে যারা আমাদের আলোচনা শ্রবণের জন্য দূরদর্শনের সামনে জায়গা করে নিয়েছেন তাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমরা আমাদের আজকের আমন্ত্রিত মেহমান অনেকেরাম তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আছেন শেখ ডক্টর হাফিজ এবি এম হেজবুল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ এবং রয়েছেন শেখ আকরাম জমান বিন আব্দালাম আল মাদানীকুম এবং রয়েছেন শেখ মহমান আরো রয়েছেন উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহী দর্শক শ্রোতা আসুন ইনকিআ আনুগত্য বা আত্মসমর্পণ পরিপূর্ণ করার জন্য সুদৃঢ় করার জন্য অনেকগুলো শর্ত রয়েছে এবং আমরা জানি বারবার এই আলোচনাটা এসেছে नाम शर्त छाड़ा तर शर्तगुल छाड़ा सलाहना ओजू छा नमज होना तेमनी भावे शर्तगुलना ईमान पूर्णांगता आसबेना दृढ़ता आसबेना और अभी ईमानदार हिसाब दाबी करारों सूझ थकबेना और ये कारण ये शर्तगुलू बुझे एवं से वस्तवायन अत्यंत गुरुत्वपूर्ण और ये पर शर्त कथा आजकल पर्व आलोचना करी से हलो अल इन कियद वाह जर अर्थ हलो নিজেকে সমর্পণ করে দেওয়া আল্লাহর কাছে এবং আনুগত্য করা তার বিধানে। আমরা জানি যে ইসলাম শব্দটির অর্থই হচ্ছে নিজেকে সমর্পণ করা সমর্পণ নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে আল্লাহর নির্দেশের কাছে সমর্পণ করা সেটাই হচ্ছে ইমান এবং সেটাই হচ্ছে ইসলাম এবং কেউ যদি নিজের ইচ্ছাকে সেক্রিফাইস করতে না পারে আল্লাহর বিধানের সামনে পেশ করতে না পারে তিনি মুসলমান হিসেবেও নিজেকে দাবি করতে পারেন না আমরা সুরানিসার সিক্সটি ফাইভার্স আয়াত নাম্বারে আমরা দেখি আল্লাহ তাআলা বলছেন ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুনা হাতা ইয়ুহাকিমুকা ফিমা শাজারা বাইনহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা ততক্ষন পর্যন্ত আল্লাহ নিজে শপথ করে বলছেন আপনার রবে শপথ করে আমি বলছি ততক্ষন পর্যন্ত তারা বিশ্বাসীও হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের বিষয়ে বিচার আচার বিষয়ে আপনার কাছে শরণাপন্ন হবে না এবং আপনার কাছে স্মরণাপন্ন হওয়ার পরে আপনি যেই ফয়সালা এবং সিদ্ধান্ত দেবেন সেটার ক্ষেত্রে তাদের অন্তরে কোনো রকম সন্দেহ দদুল্যমানতা থাকতে পারবে না এবং পরিপূর্ণভাবে তাদেরকে সমর্পণ করতে হবে সেটা সমর্পণ করতে হবে এখানে যে শব্দটি আপনাদের ওয়াইউসাল্লিম তাসলিমা এখানেই সমর্পণের বিষয়টা এসে গেছে যে পরিপূর্ণভাবে আল্লাহ সবগুলো বিধানকে সেটা ব্যক্তিগত জীবনের সাথে হোক সেটা ধর্মীয় ব্যাপারের সাথে হোক সেটা অর্থনীতি সামাজিক এবং রাজনৈতিক যেই কোনো ব্যাপারে আল্লাহ যে বিধান দিয়েছেন তার নবী যে সুন্না দিয়েছেন এটাকে মনে প্রাণে গ্রহণ করে নিতে হবে এবং সেটার উপর অটল থাকতে হবে তারপরেই ইমানের এই বিশেষ শর্তটি আদায় হবে আলহামদুলিল্লাহ খায় আমরা বলছিলাম যে ইমানের একটি শর্ত বা ইল্লাল্লাহ এই কালেমের একটি শর্ত হচ্ছে আল ইনকিয়াত মেনে নেওয়া মেনে নেওয়া বিষয়টি আত্মসমর্পণ করা আমরা ফেরেস্তাগণের মাধ্যমেও আছে মেনে নেওয়া বিষয়টি আর মানুষের মাধ্যমেও আছে যারা ইসলাম গ্রহণ করেছেন রাসুলের সামনে তারা আসলে মেনে নিয়েছেন তো আল্লাহ বলছেন যে আনিবু এল রব্বিকুম অমুল তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে ফিরে আসো এবং তার নিকটে নত হেনে নেওয়া মানে নত হ্যাঁ মেনে নেওয়া কথাটা তার বাস্তবতা আমরা সাহাবীর ফেরেস্তাগণের ব্যাপারে দেখতে পাই যে কেমতের মাঠে যখন আমরা এক অপরের কাছে বিপদে মুখামুখি হবো তখন আমরা সবাই আদম আলাস্লামের কাছে যাব। ওখানে একটা বাক্য আছে যে সবাই আমরা আদম আলাকে বলবাক আল্লাহ বেয়াদি আল্লাহ আপনাকে নিজ সৃষ্টি করেছেন ও আসকানা কান্নাতাহ আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছেন ও আসজাদ আলাকা মালায়কাতা দিয়ে আপনাকে সম্মান করিয়েছেন মানে ফেরেস্তাকে আপনার কাছে নত করেছেন তার মানে ফেরেস্তা আপনাকে মেনে নিয়েছেন আপনি মেনে নিয়েছেন ফেরেস্তাগুন আপনার কাছে নত হয়েছেন আসলে মানে মেনে নেওয়া নতুন আল্লাহর আত্মসমর্পণ করে আমাদেরকে দোয়াও শিখিয়েছেন রব্বানা আলাইলে আপনার উপর পরিপূর্ণ করছি আপনার দিকেই আমরা ফিরে আসতেছি এবং আপনার দিকে যা যা হুকুম তাই আমার মানতে হবে এর ব্যাপারে সাথে সাথে আয়াতিলাম যারা আল্লাহর হুকুমে অমান্য করবে তাদের এই ভয় রাখা উচিত হয় তাদের কাছে আল্লাপাক মানে পরীক্ষা কঠিন পরীক্ষা তাদেরকে নিপুক্ত করবেন অথবা কঠিন শাস্তি তাদেরকে ফেলে দেবেন অতএব কোন বক্তব্য নেই সেটাই আমার নাসাল্লাম নিঃসর্ত ভাবে মেনে এখানে আর একটা আয়াত যেটা সরাসরি ক্যালেমার শর্ত হিসেবে আমরা দেখতে পাই তা সৎ কর্মশীল এসানকারী মানে সুন্দর ভাবে সঠিক এবং যথাযথ ভাবে তাহলে ইস্তম সাকবে সে ব্যক্তি মজবুত হাতল ধারণ করলো আওতায় আসলো আওতায় আসলো এটা এই তাফসির করেছেন মুজাহিদ তারপরে সুদ্দি ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম বোক ইমাম নাসাই পর্যন্ত তার মানে যার ভিতরে আত্মসমর্পণ নাই ও কালেমার মধ্যে আসতে পারে অন্য জায়গাতে বলেছেন এইভাবে যে অমান আহসান উদ্দিন যে ওর চেয়ে তার দিন কে কে সুন্দর করতে পারলো যে তার মুখমন্ডলকে সামনে আল্লাহ করলো যে তার মুখমন্ডলকে আল্লাহর আল্লাহ করলো আল্লাহ বিধান কে মেনে করল এর চেয়ে দিনকে সুন্দরকারী আর কে হতে পারে সর্বোচ্চ সে পরাকাষ্টটা এই হলো সর্বোচ্চ মেনে নেওয়া ব্যক্তি যে তার আল্লাহর সামনে দিনকে মাথা নত করতে পারলো সে তার দিনকে সবচেয়ে সুন্দর করেন খুব সুন্দর দৃষ্টান্ত পেশ করলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আবারও বিরতির জন্য স্বল্প সময়ে আপনাদের সামনে ছোট্ট একটি বিরতি চাচ্ছি বিরতির পরে আবারও আমাদের বিষয় নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম আ রহমতুল্লা लक्ष्य करेंतर और दिखे लक्ष्य कर सही मुस्लिम चतुर्थ खंड सत्क्यवहार और शिष्टाचार अध्यायेद এক হাজার হাদিস নম্বর ছ দুশো আন বুঝতে চান ওর আন বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আন হবে। এই বিষয়গুলো আলোচিত হয়েছে রলু মুলকোর আন শিরোনামে রলু মুলকোর আন সিরিজ শুনতে ও দেখতে कुरान भो भाव बुझ्वार की विषय ज्ञान रखा जरूरी সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির পরে আবারও আমাদের আলোচ্য বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি যারা বিরতিকালীন সময়ের সঙ্গে ছিলেন তাদের সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করে আমরা আমাদের আলোচ্য বিষয়ের দিকে ফিরে যাচ্ছি বা চূড়ান্ত যে আমাদের আপনাদের সামনে আলোচনা করছিলেন জি মাহমুদ হকনা ধন্যবাদ আসলে আমরা বিরতির আগে যে বিষয়টা বললাম যে পরিপূর্ণভাবে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সঁপে দেয়া আত্মসমর্পণ করা সেটাকেই ইমান বলা হয় এবং সেটা হল আল এন কি ও কনুগত্য আমরা তার দৃষ্টান্ত শাহবাদের জীবন থেকে পাই আমরা যেমন দেখতে পাই দুটা ঘটনা এখানে উল্লেখ করা যায় যে আমরা জানি যে অ্যালকোহল কিংবা মদ পান সেটা ইসলামের শুরুর দিকে যায়ে ছিল এবং ধাপে ধাপে সেটা নিষিদ্ধ হয় নিষিদ্ধ সুরা মায়েদার আয়াতের মাধ্যমে সেটা পরিপূর্ণভাবে নিষেধ করে দেওয়া হয় যেই দিন এই আয়াতটি নাজেল হয় তখন মদিনাতে ঘোষণা দেওয়ার জন্য আল্লা নবী পরিবেশন করছিলাম তখন এই অবস্থায় যখন এই নির্দেশটি আসছে কারো মুখে কিছু ভিতরে আছে কারো হাতের মত রয়েছে এই অবস্থায় এই নির্দেশ পাওয়ার সাথে সাথে এক করেনি এমন কোন ব্যাখ্যা বের করতে চেষ্টা করেনি যে এটা আমরা যখন পান করছিলাম তখন তো সেটা হারাম ছিল না এরকম কোন ব্যাখ্যাও তারা বের করতে তার নিজ দিয়ে তলা দিয়ে সেটা ভেঙে গেল ফাইজারাত মদিনার রাস্তার ঘাট গুলো যেন মদের পানিতে ভিজে গেল ভিজে গেল আত্মসমর্পণ কারণ এবং মদের বিষয় সাথে আত্মসমর্পণের উদাহরণ আমরা আর একটা উদাহরণ নিতে পারি এখান থেকে এটা আর একটা ঘটনা থেকে নিতে পারি যে দেখুন কেবলা কেবলা পরিবর্তনের ঘটনাটা রসুল উল্লাহ সাল্লাম মক্কে থাকতে বেতুল মাকদেশের দিকে ফিরে নামাজ পড়তেন মাঝখানে ছিল বায়তুল্লাহ শরীফ কিন্তু মদিনা আসার পর আর করা সম্ভব ছিল না হয় বেতুল না বেতুল্লাহ মাঝখানে মদিনা তো দেখেন ষোলো থেকে সতেরো মাস রসুল উল্লাহ সাল্লাহ দিকে নামাজ পড়লেন কিন্তু তার মনের অভিপ্রায় ছিল যে তার কেবলাটা যেন বায়তুল্লাহর দিকে করা আল্লাহ রবুল্লা আলমিন এই আয়াত নাজিল হওয়ার আগেই ইহুদিদের কথা বলে দিয়েছেন সায়কুল সুফাহা উমিনান্নাস যে মানুষে এটা পরিবর্তন করলে এই ধরনের কথা বলবে কিন্তু আল্লাহ আল্লাপাকি তাদের কথা শুনেছেন শুনেন নাই ফলে মসজিদারা যেখানে থাকো এখন বেতল্লার দিকে ফিরে সালা তাই করো বিভিন্ন রায়ত আছে যে রসুল্লাহ সাল্লা আলিস্লাম এটা সম্ভবত জোহরের সময় পড়েছেন বা আসরের সময় পড়েছেন এরপরে এক সাহাবি গেলেন এক জায়গায় গিয়ে দেখলেন যে তারা নামাজ পড়তেছে সেখানে গিয়ে তিনি ঘোষণা দিলেন যে আমি সাক্ষী পরিবর্তন হয়ে গেছে তারা ছিলেন বেতুল মকদাসের দিকে কিন্তু সেই বাইতুল সেই সালাত অবস্থাতেই আর কোন রকমের কোন তাবিল কিছুই নেই ওই অবস্থাতেই আবার তারা ফিরে বেতুল্লার দিকে আদায় করলেন তাহলে এখানে কি পেলাম আমরা এখানে পাচ্ছি হজরত ইব্রাহিম আলী ইসলামের ঘটনা আসলাম যখন রব বললেন যে ইব্রাহিম আসলিম কোনটাকে বলা অত্যন্ত চমৎকার আলোচনা হচ্ছিল এই দৃষ্টান্তগুলো থেকে আমরা যেটা বুঝবো আমরা কিন্তু ক্যালেমা যুক্ত আত্মসমর্পণ বিশ্বাসী হব আজকাল কিন্তু দেখা যায় যে যে কথাগুলো আমরা বললাম বেরিয়ে আসলো যে ক্যালেমার শর্ত হলো আত্মসমর্পণ এখন এই আত্মসমর্পণের বিষয়টা আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য হবে কিন্তু নিশ্চয়ই যেভাবে আল্লাহ বলছেন আল্লাহ আতীয় রসুলা আমারগন তোমরা আল্লাহর আনুগত্য অনুসরণ করো এবং রসুলের অনুসরণ করো খবরদার আমল নষ্ট করে দিও না কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে আল্লাহ এবং আল্লাহর রসুলের ক্ষেত্রে যে আনুগত্যের কথা বলা হয়েছে এটা মুসলিম সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ অথবা ব্যক্তিবর্গের মাধ্যমে তৈরীকৃত বিভিন্ন মতবাদ সেটা হয় রাজনীতির নামে বা ধর্মীয় নামে সেটা ব্যক্তি বিশেষের তৈরি করা ইজম মজাব তরিকা এগুলোর ক্ষেত্রে কিন্তু আত্মসমর্পণটা হচ্ছে হচ্ছে আত্মসমর্পণ হতে হবে আল্লাহর রসুল্লাহ সাল আলী হাসলামের এবং এভাবেই কিন্তু আত্মসমর্পণের কথা বলা হয়েছে অন্য ব্যক্তি কিন্তু এই জাতীয় আত্মসমর্পণের মোটেও হকদর নয় বরং আল্লাহ এবং আল্লাহর রসুলকে বাদ দিয়ে এখন অন্যান্য ব্যক্তিবর্গের কাছে যে আত্মসমর্পণ হয়েছে এখান থেকেই কিন্তু আমাদের বিভিন্ন ধর্মীয় দুর্বলতা ধর্মীয় ক্ষেত্রে বিক্ষিপ্ততা দলাদলি এই যে বেরিয়ে এসেছে এমনকি আল্লাহ এবং আল্লাহ রসুলের ক্ষেত্রে আত্মসমর্পণের বিষয়টা এখন যেন অস্পষ্ট এখানে বরং কোরআন যে মানবে তাকে ভয় দেখানো হচ্ছে বিভ্রান্ত হয়ে যাবে তাহলে সে এই আত্মসমর্পণ থেকে সরে পড়লো ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলছেন যে দুইভাগে বিভক্ত আলেহী গ্রহণযোগ্য এবং বর্জন যোগ্য প্রত্যাখ্যানযোগ্য ইেব হাদ শুধুমাত্র এই কবরের যে শাহিত ব্যক্তি এই ব্যক্তির বিষয়টা ভিন্ন কেনল হয়েছে তিনি আগে কিতাব ছিলেন শনিবার দিনকে সম্মান করতেন উটের গোস খেতেন আল্লাহ বললেন চলবে না দিন গ্রহণ করেছ তো সরাসরি দুন গ্রহণ করবো এখন আমাদের দেশে বাসার ওয়ার্ল্ড মধ্যে বিভিন্ন মতবাদ যদি সেটা মানবরচিত মতবাদ হয় তাহলে তো কোনো প্রশ্নই নেই কিন্তু যেমন মাধবের কথা বলেছেন বা কথা বলেছেন আমরা দেখবো সেখানে আল্লাহ রসুল প্রাধান্য পাচ্ছে না ব্যক্তি প্রাধান্য পাচ্ছে যদি ব্যক্তি প্রাধান্য পায় মারফত্যা প্রত্যাখ্যাত সেখানে আমরা সেটা গ্রহণ করব না কিন্তু ব্যক্তি যদি প্রাধান্য না পেয়ে সেখানে আমল বি আন আমল বি প্রাধান্য পায় তাহলে লাভ আছে আমরা বলব যে ঠিক আছে ওই কথাটি আমরা মুসলিম ভাই বোনের কাছে আরো স্পষ্ট করে বলতে চাচ্ছি এবং বলা উচিত ওই কথাটিকে সামনে রেখে যে আনাস বলেন রাসুল সাল্লি বললেন এখন ধর্মের নামে মানুষ অনেক কিছুই করছে যা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে চাচ্ছে ঠিক সামাজিক ভাবে সমাজের লোকেরা জাতির উপরে একটা নেতৃত্ব দিবে সমাজকে একটা ভালো পথে রাখবে এই জন্য নানানভাবে নিয়ম নীতি তৈরি করে জাতির সামনে পেশ করছে কল্যাণ বলে তো সামাজিকভাবে যেমন অনেক কিছু আছে ধর্মীয় ভাবেও তেমন অনেক কিছু আছে যা জরুরিভাবে বর্জনীয় আমরা সকল মুসলিম ভাই বোনকে বলতে চাই যে আপনি এবাদতের নামে যত কর্ম করছেন সব কর্মকে আপনি করার এবং সহিয়াদিস দ্বারা মেপে দেখুন আপনি যে কর্ম করছেন ওই কর্মটা বন্ধ রাখেন আগে উপরে একটা শাহী হাদিসের অনুবাদ নিয়ে আসেন আবু হরিয়াল্লাহ তালানহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কাদ মাসা করলে এত নেকি হবে বা কাদ মাসা করা যাবে হাদিস সহি হাদিস নাম্বার এত এরপরে আপনি আমল শুরু করেন আমরা একটা কথার কথা বলছি আর কি প্রত্যেকটা জিনিস এইভাবে শরীয়তকে মাপলেই সে কি হবে ইসলাম কবুল করার পরে উটের গুস্ত খাওয়াটা কিন্তু না কিন্তু এটাকে জানতে হবে যে এটা এটা মেনেই করতে হবে কিন্তু তিনি এতটুকু পর্যন্ত যে সেটা থেকে বিরত আছেন আল্লাহর কাছে এটা পছন্দ হয়নি মানার ব্যাপারে কত একটা শুকনো বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে এই কথাটা ওই কথাটার সামনে আমরা নিয়ে এসে দেখাতে পারি যেটা বোখারি মুসলিমে এসেছে যে রামাজান মাসে একদা রসুল সাল্লা আসরের টাইমে দিলেন তখন কিছু যারা এখনও যারা এখন স্যাম আছে তারা না তার মানে শুধুমাত্র নির্ভর করা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার উপরে ঠিক ওইভাবে যখন আসবে মানুষের কর্মটা শুধু দর্শক শ্রোতা যে বিষয়টি আলোচনান্তে প্রমাণিত হল সেটা হচ্ছে এনকেয়াদ বা নিঃসর্ত আত্মসমর্পণ আল্লাহ বা আত্মদীয় রসুলের কাছে এবং ওয়াহির বিধানের কাছে হতেই হবে যে কোনো অবস্থায় স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক সুখে হোক দুঃখে হোক দিনে হোক রাতে হোক সর্বাবস্থায় একমাত্র बा ए पोरी हवे। पोरी लाभेर एर आल्ला वहिर नि आत्मसमर्पण करते इनके आत्मसमर्पण विषयपूर्ण और तक इमान क्षेत्रता लाभर सहायक आल्ला मुक्ति पे पर इन शाह आल्लाह आसन य गुरुत्वपूर्ण विषयटर बेपारे सबा सजाग हई एवं आंतरिक हई आल्लाह আমাদের তৌফিক দান করুন <تصفيق> <تصفيق> محمد الله محمد رسول الله ارجو رضاك <تصفيق> सबूरी कथा पूर्वे की प्रदान जीवन सफलता कुरान तेलावि शैम पालन करज कर আমল প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে